السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين و بعد شماني درشب بندو أمراه الله صنع كرسلام بيغتو پور بشموه إمام أبو جهفر طرحب رحمة الله علیه روشيتو بيان اعتقاد حلسن والجماع اقران تورتي لكتو عمشنية جيخاني تيني إيمان بالأنبياء والرسول ني الله صنع নবীর রাসুল দরফুল ইমানের একটি পর্যায়ে আমরা আলোচনা করতে চাই আজকে যে নবী রাসুল দরফুল ইমানের কিছু আলামত লাগে যে নবীর রাসুল্দরফুল ইমান তারা যে নবী এবং রাসুল তাদের এটা প্রমাণ কি কোন প্রমাণের ভিত্তিতে তারা বলবেন যে আমরা নবী এবং রাসুল যুগে যুগে নবী এবং রাসুল এসেছে বিশেষ করে যে ইব্রাহিম উসা ইসা হতে শুরু করে মোহাম্মদ সাল্লা সবাই কিন্তু নবী এবং রাসুল তারা যখনই नबुअत रिसारत रसुल एर पक्ष पक्षे तक पक्षे प्रमाण बाहर ना कि जिन गणी क्या बोला कुरान एवं हदीसे देखा जाता आयात बोला कुरने कारिमी आल्ला आयत যা আত মসুম বাই ইনাদ বলা হয়েছে কখনো কখনো এবং কখনো কখনো সেটাকে হাদিসে দাল হাদিসের ভাষায় নবুয়তের প্রমাণ এর কথা উল্লেখ করা হয়েছে তো এই এগুলোকে যুগে যুগে আমাদের মহামনী মনীষীরা বিশেষ করে আলেমগণ সেগুলিকে গ্রন্থ আকার লিপদ্ধ করেছেন এর মধ্যে বিখ্যাত গ্রন্থ হচ্ছেন দালায়েল নবু আলি আলিল বাই হাকি দালায়ল নবু আলি আবিনাল ইস্পাহানি এইভাবে গ্রন্থ ছিল বরং অন্যেরা কেউ কেউ তেসবি নামও দিয়েছেন যে কিভাবে নবুয় প্রমাণ করা যাবে প্রমাণ হবে প্রমাণ করা হবে এ গ্রন্থ তারা লিখেছেন তো এই গ্রন্থগুলোর সার বস্তু আমরা কিছু আলোচনা করতে চাই যে কিভাবে প্রমাণ হবে যে নবীর আসুলগন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন এটা কিভাবে তারা প্রমাণ করেছেন তাদের কাউমের কাছে আল্লাহ তালা প্রত্যেক নবীকেই এমন কোন কোন নিদর্শন দিয়েছেন যেই এই দেখে তার কাউমের লোকেরা ইমান এনেছে। তার কমার ইমানিম আল্লাহ বলেন এই জনপদগুলো এই জনপদগুলোর বিভিন্ন বর্ণনা আমরা আপনার কাছে বর্ণনা করছি খবর আপনার কাছে জানাচ্ছি ওলাকাদ জা আতম রসুল বিল বাইয় নাথ তাদের কাছে তাদের রসুল সমূহ রসুলগণ বাইয় না নিয়ে এসেছেন প্রমাণ নিয়ে এসেছেন দলিল প্রমাণ নিয়ে তাদের সাথে কিতাব পাঠিয়েছি এবং মানদন্ড দিয়েছি মিজান দিয়েছি লিয়াকুমা সুবি ক্রিস্তা যাতে করে মানুষ ইনসাফের সাথে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এরপরে রসুল্লাহ সাল্লা বলেছেন কোরআন আয়াত যেমন আসছে রসুল্লাহ হাদিস হয়েছে তিনি বলেছেন বলেছেন যে যখনই কোন নবী আল্লাহ তালা পাঠিয়েছেন তাকে এমন কিছু নির্দেশন দিয়েছেন যার উপরে ইমান এনেছে অথবা কিছু মানুষ যার উপরে ইমান এনেছে ইমান ইমান আনান করেছে অথবা কিছু মানুষ ইমান এনেছে وَإِنَّمَا الَّذِي هُوَ كَانَ الَّذِي أُتِيتُهُ رَحِيًا أَوْ هَؤُلَاءِ اللَّيْلِيَا করেছেন এর অর্থাৎ রহমতুল অর্থ এই নয় যে শুধুমাত্র কোরআনই তার মর্যাদা তার নিদর্শন তার নবুতের প্রমাণ এটা নয় বরং প্রমাণ হচ্ছে এটা প্রমাণ করতে যে সবচেয়ে বড় যে নবুয়ের প্রমাণ রসল সাল্লামের তা হচ্ছে কোরআনে অন্যান্য নের প্রমাণ আর যেগুলি দালাল নবু আছে আয়াতুল বিয়া আছে নিদর্শন আছে বা প্রমাণগুলি আছে দলিলগুলি আছে সেগুলো বাদেও সবচেয়ে বড়টা হচ্ছে কোরআনকারিম যার কোন তুলনা কোনোদিন চলে না এবং যার কেউ যার এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যা দিয়ে যার যার বিপরীতে কোনো কিছু কেউ আনতে পারবে না এটা কেমন পর্যন্ত এই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া রয়েছে কিন্তু এর বাইরেও রসুল্লাহ সালাম অনেক মসজিদ আলো অনেক অনেক প্রমাণ ছিল অনেক নিদর্শন ছিল সেগুলি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই বিভিন্ন কোরআন মহাদেশের বিভিন্ন জায়গায় সেটা দেখতে পাই আমরা কেউ কেউ হয়তো বলতে পারেন যে কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন যে কাফেররা হুদ আল্লাহামকে বলেছিল ইয়াহুদ উমা জিতা বিবাইমান হে হুদ আপনি তো কোন প্রমানই আসেননি আপনি তো কোনো প্রমাণ নিয়ে আসেনি আর আপনার কথা শুনেই আমরা আমাদের ইলহাদেরকে ছেড়ে দেব মাবুদদেরকে বুদ্ধকে ছেড়ে দেব এটা হতে পারে না আমরা তো আপনার কথা মানব না এর বোঝা যাচ্ছে যে হয়তো কেউ কেউ বুঝতে পারে এটা দ্বারা যে কেউ কেউ বুঝতে পারে যে হুদ আল্লাহিসের কোনো নির্দেশন ছিল না কিন্তু এই কথাটা ঠিক না বরং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ তালা অন্যান্য নবীদের মতো হুদ আলাহাল্লাম কেউ নবতের প্রমাণ সহ পাঠিয়েছেন এবং হুদা আলসালাম তার কাউমের কাছে সে প্রমাণ পেশ করেছেন কিন্তু তারা অতিমাত্রায় বেশি বিদ্রোহী হওয়ার কারণে প্রমাণগুলিকে প্রমাণ হিসেবেই গ্রহণ করতে রাজি হয়নি বরং এটা ছিল তাদের সীমা লঙ্ঘন এই তারা নতুন নতুন নতু নতুন প্রমাণ চাইয়ে বসত যেমনি ভাবে আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাইকে কোরআন নামক এত বড় প্রমাণ দিলেন যে এই প্রমাণ এই কোরআন হচ্ছে আমার নবুতের প্রমাণ তারপরও আরবের মোর্শিকরা সেটা গ্রহণ করতে রাজি হয়নি তারা বলতনা আয়াতিনা কামা উরসেল আউলুন আমাকে আমাদের জন্য সেরকম আয়াত নিদর্শন নিয়ে আসুন যেরকম নিদর্শন আগের লোকদের ছিল আগে লোকদের ছিল এমন কি তারা কখনো কখনো এমন জিনিস বলতো যে জিনিস কখনো তিনি আল্লা বলতো যে আমরা আপনার ইমান আমরা যতক্ষণ না জমিনের মধ্যে আপনি প্রস্তোভন জারি করে দেবেন প্রস্তোবন চালু করে দেবেন তখন আলদোড়াও একথা আপনার সুন্দর সুসজ্জিত ঘর হবে সেটা দেখে অথবাও তার কাবা আপনি আকাশে উঠে যাবেন সেখান থেকে আপনি আয়াত নিয়ে আসবেন আমরা চোখে দেখব এই জাতীয় কথাগুলো তারা বলতো কিন্তু এগুলি বাদে আসলে রসল্লাহ আসলামকে অন্য কোনো নির্দেশন দেওয়া হয়নি অনেক নির্দেশন দেওয়া হয়েছে কিন্তু তারা তাদের বাড়াবাড়ির কারণে সেগুলিকে গ্রহণ না করে নতুন নতুন দাবি করত সেভাবে এই যেভাবে রসল্লা সাল্লাহ আসলামকে তারা বেশি চেয়েছিল অনুরূপভাবে তারা পূর্ববর্তী নবী নতী নবীর অনুসারে যারা ছিল বিশেষ তিনি যে হুদ আলাহ না মেনে নতুন নতুন নিদর্শন দাবি করছে এবং করছিল তারা মনে করছিল যে মনে নির্দেশন না তারা এই জন্য আল্লাহ তাদের এই কথা উল্লেখ করেছেন এই অর্থে নয় যে তারা সে আল্লাহ তালা তাকে কোন নির্দেশন দেননি বরং এই অর্থে যে তারা তার কাছ থেকে প্রাপ্ত নিদর্শন নিদেশনে মনে করছে না আল্লাহ তালা তখন তাদেরকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে তারা বলে যে তিনি কেন আমাদের রসুল্লাহামকে বলে কেন আমাদের জন্য নিদেশন নিয়ে আসেন না আল্লাহ বলেন যে সমস্ত নিদর্শন আছে সেগুলিকে তারা দেখে না সেগুলো এসেছে তারা জানে যে কি কি নিদর্শন তার নবীদের আল্লাহ নবীকে কোন না কোনো নিদর্শন দিয়েছেন তার নবতের উপরে যা দেখে তার লোকেরা যে তিনি সত্য নবী সুতরাং ইমান আনা দরকার সেভাবে তারা ইমান এনেছে বস্তুত নবীদের নিদর্শন এত বেশি ছিল যে সেটার উপর ইমান না এনে তারা না না আনার কোন যুক্তি কারণ ছিল না কিন্তু তারপরেও দেখা গেছে কখনো কখনো নবীদের অনুসারীরা নবীদের উন্মতের অনেকেই যারা কাফের হয়েছে তারা কিন্তু নবীদের পরিমাণ আনেনি এর মৌলিক কারণ আমরা বলতে পারি কয়েকটি এক নম্বর কারণ হচ্ছে আল সবচেয়ে বড় কারণ হচ্ছে অহংকার তারা অহংকার করে তারা মানবে না কারণ অহংকারে বিভিন্ন কারণ থাকতে পারে আমার গোত্রে কেন আসলো আমাকে কেন দেওয়া হলো না এই জাতীয় কথাগুলো তারা বলতো এই জন্য দেখেন যখন হয়ে গেলেন তখন তারা যে আল্লাহ তোমাকে দেখলো আমাদের দেখলো না তারা তখন বলতে আরম্ভ করলো যে কোরআন মিনাল রাজা তাই না বড় বড় জনপদের লোকদের উপর কেন হাজির করা হলো না আপনার উপর কেননা হাজির করা হলো তারা বলছে আবার ফেরাউন বলতে আরম্ভ করলে ফেরাউন কিন্তু মুসাই আল্লাহামের হক জেনেছে মানেনি কেন অহংকার করে আল্লাহ তালী যেন বললেন ওয়াহাদু বিহা অবস্থা জুলমা যে তারা অস্বীকার করেছে অর্থাৎ তাদের অন্তর স্বীকার করছে যে এটা সত্য কিন্তু তারা অস্বীকার করছে কেন জুলমান জুলুম করার জন্য এবং দুনিয়ার বুকে অহংকার করার জন্য তারা সে অস্বীকার করেছে এরপরে আল্লাহালা বলছেন নবী মোহাম্মদ সম্পর্কে বলেছেন প্রচন্ড ভাবে আপনি মানসিক অশান্তিতে আছেন। কিন্তু আপনি অশান্তি থাকবেন না তারা আপনাকে মিথ্যারোপ আপনার মিথ্যারোপ করছে না তারা ভালো করে যান আপনি সত্যবাদী কিন্তু তারা আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শনকে তারা অস্বীকার করছে এই হচ্ছে অহংকার অহংকার করছে অহংকার করে তারা অস্বীকার করেছে যুগে যুগে যারা ছিল তার অহংকার করে নবীর নিদর্শন সমুখে অস্বীকার করেছে দ্বিতীয় যে কারণে তারা অস্বীকার করে রসুল্লাহমকে হিংসা করে তারা ইমান আনেনি বিশেষ করে আবু জাহাল বা উমাইবনে উম খালাফ এরা অস্বীকার করেছে রসুল্লাহ সাল্লাহম কেন করাইশের এই অংশে আসলো হাসেমিব অংশে আসলো কেন তারা উম সে আস না তিনি এই তারা অস্বীকার হিংসা করে হিংসা করে কখনো কখনো আমি তার অনুসরণ করতে কারিমে এই জন্য আল্লাহ করেছেন আল্লাহ আহম যাদেরকে আমরা কিতাব দিয়েছি অর্থাৎ বনী ইসরা ইসরায়েল ইহুদি এবং নাসারা এদেরকে কিতাব আল্লাহ তালা দিয়েছেন আগে তারা জানে যে রসুল্লাহাম হক নবী जेमन भाव तेजर सन्तान देजाना भलो भाव रसलमर जिज्ञासा जर पर कितब नाजिल करा जाने जो नबी हक जेमनी भा तक सत्य तक हमारे सन्तान इच्छे बस मन करी रसलम हक कारण हमारे সন্তানের ব্যাপারে আমার স্ত্রীর খেয়ানত করতে পারে কিন্তু রসুল্লাহাম যে হক এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এরপরে আল্লাহ তালা বলেন কমিনায় এক টুমুন অর্থাৎ ইহুদ্দিন আসারদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী আছে যারা হককে জানার পরেও তারা এটা গোপন করে এবং সেটাকে তারা প্রকাশ করে না কারণ তারা হিংসা করেছে কেন আল্লাহ আল্লাহ ইসমাইলের বংশে কেন নব্বোধ দিবেন কেন তিনি ইসাহের বংশের শেষ নবী দিলেন নাই যেন তারা আরো সল্লাহ রিমান আনেনি এটা তাদের হিংসার বশবর্তী হয় কোরআন করিম আল্লাহ তালা নয় বলেছেন ওয়াদ আহল কিতাব আহলুকদের একটি গুষ্টি আশা প্রকাশ করে ইচ্ছা প্রকাশ করে তাদের ঐক্যের পরে হিংসা করে অথচ তাদের কাছে হক স্পষ্ট হয়েছে তাহলে বোঝা গেল যে দ্বিতীয় যে বড় কারণ যে কারণে তারা নবী আসুলদের নিদর্শনকে মেনে নিতে পারেনি যে তারা হিংসা করত এই হিংসার কারণে তার কুত্রিয় হিংসা ছিল কখনো কখনো কখনো কখনো অন্য কোন রকম হিংসা ছিল স্বার্থগত হিংসার কারণ তারা কখনো কখনো নবীলদের মেনে নিতে পারেনি তাদেরকে অস্বীকার করেছে অথচ তাদের নিদর্শন ছিল সেই নিদর্শনগুলো দেখে তারা হক হিসাবে জানত তারপর তারা মেনে নিতে পারেনি তৃতীয় যে কারণে তারা নবীর রাসুলদেরকে মানিয়ে নিতে হচ্ছে অভ্যাসের অনুসরণ তারা দেখতে পেয়েছে তাদের পিতা মাতা একটি কাজ করেছে সেভাবেই চলবে তারা দেখতে পেয়েছে তাদের বংশের লোকেরা একরকম চলেছে তারা সেভাবেই চলবে অর্থাৎ অভ্যাস তাদের নিজস্ব যে কাস্টম ছিল কাস্টমের উপর চলবে কোন রকমে নতুন কোন কিছু গ্রহণ করবে না অথবা তাদের বিবেককে খাটাবে না এটাই তারা সিদ্ধান্ত নিয়েছে যখন কেউ সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি আর অন্য কোনো চিন্তা করব না তখন তাকে আর হেদায়তের হেদায়ত দিয়ে হেদায়তের বাণী দিয়ে কোন রকমের মোটিভেশন করা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায় এই জন্য আল্লাহ তাল্লাহ কোরআন একাডেমি উল্লেখ করেছেন তারা বলেছেন যে তারা তাদের পিতা মাতার অনুসরণ করে হক নিতে চায় না কেউ বলছেন ওই জকিল মুক্ত আমরা পেয়েছি এর ফলে আল্লাহ তো বলছেন যদি তাদের পিতা মাতারা পূর্ব শরীরা উত্তর পূর্ব শরীরা যদি কোন কিছু বুঝতো না এবং হেদায়ত প্রাপ্ত ছিল না এবং অবস্থা থাকলেও কি তারা তাদের পিতা অনুসরণ করবে তারা সেটাই করেছে করছে যে অবস্থায় আসে মেনে নিতে হবে আমরা কোনো কিছু চিন্তা করব না আল্লাহ তালা কোরআনকারী অন্য আয় বলেছেন বরং তারা এটা বলেছে বলছে যে আমরা পেয়েছি আমাদের একটি মিল্লাতের উপরে সুনির্দিষ্ট নিয়ম নীতির উপরে এই নিয়ম নীতির উপরে হেদায়তুন এভাবে তারা হেদায়াতনি কোরআনকারীমা আল্লাহ তালী বলেছেন কেদা আলী কামা ও কেদা আল কামা কবলিকে ফি কারা ফুহা ইমা আলাভাবে যখনই আমরা প্রেরণ করেছি আপনার পূর্বে কোন রাজ কোন জনপদে কোনো ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছি তখনই তারা বল সেখানকার যারা যারা নেতা গোসের লোক ছিল এবং যারা অবস্থা সম্পন্ন লোক ছিল যাদের কোনো অভাব ছিল না তারা বলেছে ইন্না ওজনা আলা উম আমরা আমাদের পিতা মাতাকে একটি সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতিতে পেয়েছি ওনা আমাদের পিতামাতার অনুসরণ করে হেদায়ত প্রাপ্ত তাদের অনুসরণ করে যাব কোনোভাবেই আমরা অন্য কিছু করব না যে কারণে তারা হক দূরে ছিল নবীর নির্দেশন দেখার পরেও গ্রহণ করেনি তা হচ্ছে তারা ভয় পেয়েছে তাদের নিজের নিজের উপরে অথবা মাসলাহাত স্বার্থ দেখেছে তারা দুনিয়ার স্বার্থ দেখেছে অথবা নিজে যান প্রাণের স্বার্থ দেখেছে যে প্রাণ নষ্ট হইতে পারে এরকম আল্লাহ তালা কুরানের কারিম তাদের কথাটি উল্লেখ করেছেন কলু ইনাত হুদা মায়াকা নোতখা তারা বল বলেছে এটা যে ইনাত হুদা মায়াকা যদি আমরা আপনার আপনার হেদায়ত অনুসরণ করি নোতা তফমিন আর দিনা মানুষ আমাদের ছৌ মেরে নিয়ে যাবে জমিন থেকে আমাদেরকে অন্যদিকে অন্যদিকে ফেলে দেবে আমরা এই জমিনে বসবাস করতে পারব না যেখানে দুনিয়ার সব জায়গা থেকে খাবার নিয়ে আসা হয় তো তোমাদের ভয় কিসের কিসের তোমরা ভয় কর যেখানে তোমাদের নিরাপত্তা আছে খাবার নিয়ে আসা আর কিসের ভয় তোমরা কেন ইমান আনবে না এই রিজিক আল্লাহর পক্ষ থেকে দেয়া হয় কিন্তু তারা অধিকাংশই সেটা বুঝে না জানে না এই জন্য আল্লাহতারা তাদের বিবেকের উপর আল্লা তা বলছেন তাদের বিবেক কত ভুল করছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন যে তারা ভয় করছে নিজের নাপসের নিজের স্বার্থের ভয় করছে তাদের স্বার্থ হানি হবে অথবা তাদেরকে তাদের মক্কার যে দায়িত্ব তারা রয়েছে সম্মানের দায়িত্ব থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়া হবে এই ভয়ে তারা ইমার আনছেন আল্লাহ তোমাদের যেই ভয় তোমরা করছো তোমাদের হারামের কেউ যুদ্ধ করবে না আর দ্বিতীয় যে ভয় করছো খাবারের তাও ভয় নেই কারণ তোমাদের জন্য সারা দুনিয়া থেকে নিয়ে আসা হয় খাবার সুতরাং তোমরা সেই ভয় করতে পার না সেই ভয় তোমরা করো না আল্লাহ তালা তাদেরকে নিষেধ করে দিয়েছেন পঞ্চম যে কারণে তারা নবীর আসুলদের বিধান গ্রহণ করেন নবত্যের প্রমাণ পাওয়ার পরেও সেটা গ্রহণ করেনি এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে এতে এর্তেবায়ল হাওয়া অর্থাৎ সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন এই জন্য ওয়ংরাও আয়াত ইয়কুল শাহের মুস্তামান যখনই তারা কোনো নিদর্শন দেখে তখনই তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে জাদু কখনো বলেন যে কখনো কখনো জাদু না বলে যে যে সেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কবির কথা কখনো কখনো সেটা না বলে যে তিনি মাজু পাগল এটা বলে এ সবই কিন্তু প্রবৃত্তির অনুসরণ তারা যে ভালো করে চিন্তা করতে বুঝতে পারতো যে না এগুলি এই নবী হক আমি প্রবৃত্তির অনুসরণ করবো না নবীর কথাই শুনবো তাহলে তারা ইমানত কিন্তু এই পাঁচটি মৌলিক কারণে তারা কিন্তু আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে যদিও তারা দেখেছে যে নবীর আসুলগণ প্রমাণ নিয়ে এসেছেন তারা বিভিন্ন নিদর্শন নিয়ে এসেছেন এবং নিদর্শনগুলি হক ছিল তারপর তারা গ্রহণ করেনি আমরা ইনশাল্লাহ পরবর্তী কোন পর্বে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নবিরাসুলের যে সমস্ত নিদর্শন নিয়ে এসেছেন সেই নিদর্শনগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর যথার্থতা আমরা পেশ করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সঠিকভাবে রাখুন ও আখরেদাওয়া আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি